হুজাইফা রদ আল্লাহ তাল্লা আনহু হতে বর্ণিত তিনি এক ব্যক্তিকে দেখলেন সে রুকু ও শেষদা পূর্ণরূপে আদায় করছে না সে যখন তার সালাত শেষ করে তখন হুজাইফা রদ আল্লাহ তালা আনহু তাকে বললেন তুমি তো সালাত আদায় কর নি আবুওয়াইল রাহমাতুল আলাইহি বলেন আমার মনে হয় তিনি এও বলেছিলেন যে এভাবে সালাত আদায় করে তুমি যদি মারা যাও তাহলে মুহাম্মদ সল্লাহু আলসাল্লাম এর তরিকা হতে বিচ্ছিত হয়ে মারা যাবে